বিসমিল্লাহ রহমানুরাহি শুরু করছি পরম করুন ফরজ তাই তো ইসলামের প্রাথমিক যুগ থেকেই দিনই শিক্ষালয় অসংখ্য ইলমি মার্কাজ গড়ে উঠেছে যা যুগ যুগ ধরে মুসলিম জাতির মাঝে দিন শিক্ষার আঞ্জাম দিয়ে আসছে এই ধারাবাহিকতায় আজ থেকে ১২ বছর পূর্বে দিনই মার্কাজের তালিকায় আরও একটি নাম লিপিবদ্ধ হয় জামিয়া আবু হুরায় রিউল্লাহ আলান হু কৌমি মাদ্রাসানে যার সূচনা স্বনাম ধন্য মুকিম বিশিষ্ট আলেমে জিন হজরতুল আল্লাম হজরত মৌলানা আব্দুল খালেক রহমাতুল্লাহ আলে এর হাতে দিনের এই মার্কাজটি যে ভূমিতে অবস্থিত আজ থেকে বারো বছর পূর্বে সেথায় কোনো মানুষের সমাগম ছিল না ছিল না ফুলে ফলে সাজানো এমন সুসজ্জিত পরিবেশ ছিল না হাসনাহেনার হৃদয়ে আকুল করা গন্ধ বাতাসের ইথারে ভেসে আসত না কখনও কোরআনের সুমধুর ছন্দ ছিল না কোনো তালিবুল ইলেমের কিতাব পাঠের গুনগুন শব্দ মিনার হতে ধ্বনিত হতো না কভু আজানের সুমিষ্ট সুর ছিল শুধু ঘন কালো অন্ধকার আর জনমনহীন গভীর অরণ্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও বুজুর্গানে দিন হক্কানি ওলামায়েকেরামের অবর্ণনীয় প্রচেষ্টায় গড়ে উঠেছে এই জামিয়া ফুটিছে ইলমে দিনের সুবাসিত ফুল নিবার এলাকায় কিন্তু এখন তার জশ খ্যাতি ছড়িয়ে পড়েছে বাংলার প্রত্যন্ত অঞ্চলে এক এক করে যোগ পেরিয়ে জামিয়া এখন সাফল্যের তেরোতম বর্ষে পদার্পন করছে এক যুগ পূর্তির এই পুনর্মিলন উপলক্ষে জামিয়ার পক্ষ থেকে সমগ্র দেশবাসীকে জানাই আন্তরিক মোবারক্বাদ সেই সাথে শুনতে আমন্ত্রণ জানাচ্ছি জামিয়ার এক যোগ পূর্তি উপলক্ষে স্মারক অ্যালবাম আন্নুর জামিয়া আবু হরায়রা রাদি আল্লাহ তালানহু কৌমি মাদ্রাসার এক যোগ পূর্তি উপলক্ষে ইসলামী সংগীতের অনবদ্য অডিও অ্যালবাম আন্নুর